আবু আমার সাহেবানী রহমাতুল্লাহি হতে বর্ণিত তিনি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ তালাহ আনহু এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি বললেন সময়ে সালাত আদায় করা ইবনে মাসুদ রাজিউল্লা তাল্লাহ আনহু পুনরায় জিজ্ঞেস করলেন অতঃ্পর কোনটি তিনি বললেন অতঃপর পিতামাতার প্রতি সদ্ব্যবহার ইবনে মাসুদ রাহ তাল আহু আবার জিজ্ঞেস করলেন অতপর কোনটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন অতঃপ্পর জিহাদ ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে জিহাদ ইবনে মাসুদ রাদিল্লা তালা আনহু বলেন এগুলো তো আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আরও বলতেন